মানবতা সমাধা الله الله الحمد رب والسلام আসসালামাইকুম বরমি আবরকাত সত্যি এক অমূল্য রত্ন যাতে রয়েছে অনেক শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের একটি হরফ অযথা নাজিল করেননি যাতে রয়েছে আমাদের জন্য নির্দেশনা আর সেই কোরআনের গঠনার কোরআনের কিসা এর আসরে আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা বিগত কৌমের একটি ধ্বংসযজ্ঞের ইতিহাস তুলে ধরব যেটি সোর আল বাখার পঁয়ষট্টি ও ৬৬ নম্বর আয়াত এবং সোর আল আরাফে সবিস্তারে আল্লাহরুল আয়ালবিন উল্লেখ করেছেন সেটি হলো এবাদতের দিন ছিল শনিবার এই শনিবারের দিনে যারা সীমালঙ্গন করেছিল তাদেরই কী পরিণতি এসেছিল জগতে সে কথাই আমরা আজকে শুনব আর এর থেকে আমাদের শিক্ষণীয় কি সেটা আমরা উদঘাটন করতে চেষ্টা করব এই মহান লক্ষ্যে আমাদের সাথে স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন তাদের সাথে প্রথমে আমরা পরিচিত হইনি প্রথমেই আমার সর্ব ডানে উপভিষ্ট আছেন তরুণ শেখ আহমদুল্লাহ এবং আমার বামে আছেন তরুণ আলম শেখ মুখলাস আশাদাম এবং আমার বামে উপভিষ্ট আছেন বিশিষ্ট আলেমুদ্দিন ইসলামী চিন্তাবিদ সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হাসিন বলছিলাম কোরআনের ঘটনা আর সেটি হচ্ছে একটি বিগত কৌম একটি জাতির ধ্বংসের ইতিহাস যেখান থেকে নিতে হবে শিক্ষা আমাদের এবারতের দিন সেদিন তারা কী সীমালংঘন করেছিল আর তাদের কি পরিণতি হয়েছিল আমি প্রথমে এই ঘটনা নিয়ে আলোচনা সূত্রপাত করার জন্য শেখ মহলেশকে বলব যে শনিবারে যারা সীমালঙ্গন করেছিল তারা কারা এবং তাদের পরিণতি কেনই সীমালঙ্ঘন করেছিল আর তাদের পরিণতি কী হয়েছিল সংক্ষেপে ঘটনাটি পেশ করার জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ সুন্দর একটি ঘটনা বলার জন্য আমাকে বলেছেন এই জন্য আল্লাপাক রব্বুল্লা আলমিনের কাছে প্রথমে সাহায্য চাচ্ছে আল্লাপাক রব্বুল্লা আলমিন এই কোরআনে যে ঘটনাটি উল্লেখ করেছেন এউম আস সাব্দ বলে এম আস মানে হচ্ছে শনিবারের দিন তো শনিবারের দিন যে ঘটনাটি ঘটেছিল এটা দাউদ আল ইসাল্লামের যুগে সেই সমাকার সিস্টেম বা নিয়ম ছিল যে শনিবারের দিন এবাদতের জন্য সবাই ফিরি থাকবে দিন ছিল। যেমন এখন আমরা এবাদতের দিন হিসাবে পালন করছি সেরকমই গুরুত্বপূর্ণ তাদের এম সাপ ছিল এবং কোন কাম করা সেদিন নিষেধ ছিল মাছ শিকার করা সাংসারিক কাজ করা কর্ম করা এগুলো সব নিষেধ ছিল আর শনিবারের দিন সাগরের মাছগুলো আপনার প্রতিটি মাছ কিনারে চলে আসত যেটা আসছে তাফসিরের মাঝে যে মাছগুলো এত ঘন হয়ে আসতো যে একটা একটা উপরে থাকতো তো আল্লাহনবী দাউদ আলি ইসালাম নিষেধ করেছিলেন আল্লাহ পাক রব্বাল আলম কোরআনউ উল্লি করেছেন যে এই সেদিন মাছ শিকার করা যাবে না এই নিষেধাজ্ঞার পর তখন ওরা কি করলো কৌশল একটা ব্যবহার করলো যে মাছ তো শিকার করব না আপনার গর্তের মধ্যে মাছ যখন প্রবেশ করলো তখন মুখটা বন্ধ করে দেওয়া হয় আর মুখটা বন্ধ করে দিয়ে শনিবারে তারা মাছ না ধরে রবিবারের দিন ওটাকে শিকার করে মাছ ধরে এই পাপার কাজে যখন তারা নিমর্জিত হলো যখন সীমান্তের মাঝে তিনটা ভাগ হলো এক ভাগ বলছেন যে সুতরাং ওদেরকে নিষেধ করার কিছু নাই ওরা নিজেরা বেঁচে থাকলেন কিন্তু বললেন না কিছু এরা নিজে প্রথম দল নিজেরা বাঁচলেন এবং সাথে সাথে আমর বিল মা আনির মনকার কাজে যেটা আদেশ করা আমাদের আদিষ্ট এবং অন্যাস বলছেন সম্ভবত ইবন সৌদার তারা আনু বলছেন যে এটা দুই ভাগে ভাগ হয়েছিল এক ভাগ করছিল আর একবার নিষেধ করছিল তারপরে যারা ভালো লোক ছিল তারা তাদের জন্য দেখার জন্য এসেছে তাদের যে কি অবস্থাদের আমরা দেখে আসি বোঝা যাচ্ছে যে পাপিদের থেকে তারা দূরে ছিল ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সেটার একটা বিরাট শিক্ষা এখানে আল্লাহ দিয়েছেন এই ঘটনা আমাদেরকে শোনাবার অর্থ হলো ওই চরিত্র যদি তোমার তোমাদের মধ্যে আসে তাহলে একই পরিণতি কিন্তু তোমাদেরও হতে পারে সতর্ক হয়ে যাওয়া জি এখানে আল্লাহ তো এইটা যে বিরাট একটা উপদেশ এখানে যে আল্লাহর নিষিদ্ধ জিনিস ইয়াব শনিবার শনিবার বিষয়ে কথা এসেছে ইহুদিদেরকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছিলেন যে সপ্তাহের একটা দিন তোমরা বাছাই করো হ্যাঁ জুমাবার তারা বাছাই করতে পারেনি তাদের ইস্তেহার ভুল হয়েছে তারা শনিবারকে বাছাই করেছে রবিবার ঠিক আছে রবিবারে তোমরা আল্লাহ রে আবাদত করবা ইহুদিরা ভুল করে নিয়েছে শনিবার ঠিক আছে এই দিনে আবাদত করো মুসলিম আমরা মূল দিনটা যেটা আল্লাহ আমরা পেলাম সঠিক দিনটা এই উন্মত এই উন্মতের জন্য কিন্তু এই দিনটা একটা পরীক্ষার দিনে আল্লাহ হুকুম সরাসরি লঙ্ঘন না করে যদি কজ দাঁড় করে যে এটা তো এই কারণে অথবা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে সরাসরি হওয়া যেরকম কৌশল করে হারামে হওয়া একই জিনিস এখানে মাছেরা আসতো তাদের উচিত ছবি মাছেরা শনি আসতো আমরা তো শনিবারে খাচ্ছি না শনিবারেও নাই নির্দোষ করে তারা মানলো তারপরে এই যে কৌশলটা এটা কিন্তু ভয়ঙ্কর কৌশল উল্লেখ করেছেন যে আমি তাদেরকে খিঞ্জির অর্থাৎ সোর যেটা শুকুর বলা এই শুকুরের গোস্ত খাওয়া হারাম করে দিলাম ওরা ধর করলো কি চরবিক্রি করতো চরবিক্রি বিক্রি করার মানে সেখানে উদ্দেশ্য বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাল এই সুন্দর আলোচনায় এই শিক্ষা আলোচনায় কোরআনের আলোচনায় আশা করি কেউ দূরে যাবে না আসসালামাইকুম ও রাহমতুল্লাহ ওবার সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি धारावाहिक दर्शम देखी सलम चल्लिस हादिस कल रारोटादे भारत আপনারা দেখছেন পিস টিভি বাংলা জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দাদিও কে অধিকারী বানিয়ে দেয় তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব इबादतवार सन्ध्यार मनी सल्लम रमजान पर सर्वोत्तम सियामर मास মোহরমের সিয়াম আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজ সেহী মুসলিম দ্বিতীয় খণ্ড সিয়াম অধ্যায়ে হাতের সংখ্যা দু হাজার ছশো এগারো ডায়াল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 সালাম আলাইকুম রাত্মানিত সকলকে আবারও করানের এই ঘটনার আসরে আপনাদের সকলকে আবার কথা হচ্ছিল যে দাউদ আলী ইসলামের জামানার একটি লোক একটি গোষ্ঠী এক মানুষ তারা তাদের এবাদত সাপ্তাহিক এবাদতের দিন সেই দিন ছিল শনিবার আর ওই দিনে তাদের জন্য সকল প্রকার কায় কারবার ব্যবসা বাণিজ্য সবকিছু নিষিদ্ধ ছিল এরা ওই পুরো দিনটাই আপাততের জন্য ফারিক থাকতে হতো কিন্তু ওই দিন তারা করছিল কি মাছ যেহেতু এই কাছে বিড়ত তখন তারা এই সুযোগটা একটা বাহানা করে মাছ ধরে নেই আটকে রেখেছিল। এই যে একটা বাহানা আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য বাহানা করেছিল সে কারণে আল্লাহরবুল আলমিন তাদেরকে বানরে পরিণত করে তারা এগুলি অনেক আল্লাহ নিষেধ লঙ্ঘন করতে করতে এ পর্যায়ে যে তাদের ফাঁসেকের কারণে আল্লাহ তালা মাছগুলিকে লোভনীয় জিনিসকে এইভাবে সামনে এনে দিলেন যে লোভা সামলাতে পারলো আজকে যে সারা বিশ্বে এই যে ফেতনা জিনিস মনে করেন সময় মানুষ কবি শুনতো লাগে গান এত ভালো লাগছে যে একবারে আমরা সবাই একবার গুঁধ হয়ে গেলাম এটার জন্য আল্লাহ দিলেন রেডিওর গান কাঁধে ঝুলে ঝুলে ঘরে ঘরে রেডিও এত ভালো লাগে ঠিক আছে দিলেন টেলিভিশনের গান কে গায় তাকেও দেখো এরপরে এই যে ঠিক এই জন্য আমি একটু বর্ণনা করি ছোট আকারে উম এক দলকে শেষ জমানায় তারা করে কি লেফা মা বা আলো তাহলেও কেন ওদেরকে এইভাবে মাসকে করা হবে নবজি বললেন যে ইত্তা খাজ কায়না এরা গায়িকা নাইকা বাদ্য যন্ত্র লোভনীয় জিনিসের পিছনে একেবারে তো সেই আসতে কিন্তু আসতে সামনে যদি সতর্ক না হয় আমরা যদি মনে করি যে এটা আমার জন্য সুযোগ আসলে সুযোগ না এটা তো দুর্যোগ একটি মাছ যখন বসে গেলে তোমাদের আমার কাছে এখানে যেটা বলতে চাই যে এই যে ঘটনাটা আমরা একটু স্মরণ করে দেখি যে সামান্য মাছকে কৌশল করে তারা কিন্তু স্বীকার করেছিল কৌশল করে এটা কিন্তু তেমন বড় গুনা মনে হচ্ছে না তাই না সাহেব আজকে আমরা মুসলিম হয়ে যে গুনাগুলো করছি আমরা যে অন্যায় অন্যায়ের সাথে একটু তুলনা করে দেখি ওই অন্যায়ের কারণে যদি বানরে পরিণত হয়ে যায় তাহলে আমরা যে অন্যায় করছি আমাদের পরিণতি কি হবে মরণের পরে একটা ঘটেছে যে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের জন্য কত ভালো ব্যবস্থা রেখেছেন যে জুমার দিন আমাদের জন্য শ্রেষ্ঠ দিন সকল কৌমের কাছেই পেশ করা হয়েছিল কিন্তু তারা সেটা রাখতে পারে নাই আর সেটা আমরা পেয়েছি আমাদের জন্য এসান যে জমা দিনে আমরা আগে পিছে প্রয়োজনীয় কিছু কাজ করতে পারি কিন্তু দুর্ভাগ্য হলো যে এই অহসানটাকে আমরা সুযোগ মনে করে পুরা জুমার যে মূল উদ্দেশ্য এবারতের সেটা থেকে গাফিল হয়ে যেন আমরা ওই শনিবারের সীমালম্বনকারী ইহুদিদের মতো না হয়ে যায় হয়ে যাচ্ছি এই কথাতেই আমি আসছিলাম যে আসলে এটা আমাদের জন্যে এই উন্মতের জন্য একটা আল্লাহ রহমত এবং দয়া না হয় বনি ইসরায়েলের পুরো ইতিহাস আপনি যদি টানেন যে অপরাধের কারণে আল্লাহ করছেন তারা কৌশল অবলম্বন করেছে অথচ রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন প্রতি জুমায় ডাকছেন নামাজের জন্য আশ্চর্যের সাথে আমরা কোনো কৌশল অবলম্বন করছি নাকি আমরা লক্ষ্য করি যে জুমার মসজিদ গুলোতে মানুষ আলহামদুল্লাহ যাই হয় যে তাহলে আমাদের আল্লাহ মাফ করুক এরকম কেন হচ্ছে না তারা বানর হয়ে গেলো আমাদের তো হয়ে যাওয়ার কথা আমরা শুধু কোরআনের শুনি এগুলো হয়েছে অতীতে আমরা কেন দেখছি না আমি এখানে একটু যোগ করতে চাই একটা তো শেখ বলছিলেন যে কিছু কিছু হচ্ছে এমন হয় না তা না আমি বলতে চাই যে আল্লাহর আল্লাহ হয়ে গেছে আল্লাহ উঠাই দিয়েছে কিন্তু আত্মহত্যার সমস্ত মাধ্যম গুলো আসছিলাম এই যে আল্লাহ তালা এত অপরাধ করার পরেও আমাদেরকে শাস্তি দিচ্ছেন না এতে এটাও হতে পারে অথবা আমাদেরকে মাফ করে দিচ্ছেন এটা হতে পারে অথবা এটা আমাদের জন্য চরম বিপর্যয় যে রবুল আলমিন আমাদেরকে যেটা আল্লাহ তালা রসুল করিম সাল্লাহামের উদ্দেশ্য বলেছেন হিল হুম সুযোগ দিতে থাকেন ধ্বংস হয়ে গেছে কেউ বা আংশিক এমন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যা বিরল দৃষ্টান্ত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ওই রকম না করলেও সময় সময় আমাদেরকে সিডোর দিয়ে আইলা দিয়ে আমাদের বিভিন্ন ঝড় দি দিয়ে জলুচ্ছাস দিয়ে বিভিন্ন সময়দের সাবধান সতর্ক করছেন ওয়ার্নিং করছেন তারপরে ফিরে আসি সাবধান আমাদের জন্য সুযোগ দিচ্ছেন তারপর আমরা সাবধান হচ্ছে না না এখানে এই উম্মতের মধ্যে এখনো খায়র গালিব ভালোটা বেশি আছে এজন্য এখনো ধ্বংস হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া যে হাদিসটা আছে জিজ্ঞাসা করেছিলেন যে নাম ইজা কাসুরাল খাবাজ আমি একটা জিনিস বলতে চেয়েছিলাম যে শনিবারে ওরা যেমন সীমা লঙ্ঘন করেছে আজকে আপনি দেখবেন শুক্রবার জুমাবারটি আসলে যত খেলা সমস্ত খেলা বড় বড় খেলাগুলি জুমাবারে একটা অনুষ্ঠান বিয়ে শি অনুষ্ঠান কিন্তু আমরা বিয়ে নামে যে সমস্ত কুসংস্কার চালু হ্যাঁ যে সমস্ত বাড়াবাড়ি চালু আমরা জুমাবারে দিয়ে গান বাদ্য দিয়ে আমরা পুরো বিশেষ করে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা দেখি যে অন্যদিন অনুষ্ঠান যাই হয় স্পেশাল কিছু গান স্পেশাল কিছু সিনেমা প্রকাশ করার জন্য কি আমরা খেয়াল করেছি ঈদের দিনগুলোতে যেগুলো উপহার থেকে রাখতে পারি রেডিও সবার অনুষ্ঠান ইসলামী এবং আমাদের আমরা এই ক্ষেত্রে বলব যে দেশের যেখানের যে অবস্থার যারা শাসক শ্রেণী আছেন এবং বিভিন্ন চ্যানেল যারা পরিচালনা করতেছেন প্রত্যেক যে আপনারা ওই বনি ইসরায়েলের ওই ধ্বংস ইহুদিদের ওই ধ্বংস এবং বানরে পরিণত হওয়ার ধ্বংসটি একটু লক্ষ্য করুন সময় আমাদের হাতে কম এখানে কিন্তু শেখ একটা জিনিস আমি সেটা হল যে এইখানে একদল লোক যারা এই সীমালঙ্গন করেছিল তাদেরকে আল্লা বানর বানালেন আর ওরা যে মানুষ থেকে বানরে পরিণত হলো যারা বলছে ডারুইন বলছে বানর থেকে মানুষ হলো আর আল্লাহ রবুল আলমিন মানুষকে বানর বানালেন আর ওরা যে ওই অরিজিনাল বানর নয় মন্দ কাজে বাধা দেওয়ার যে একটা এখানে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে তারা বেছে গেল ওই আজাব থেকে যারা এই মন্দ কাজ থেকে নিষেধ আনিসু যারা। এই খারাপ কাজে দিয়েছে আমি ছিল বিবরণ পাওয়া যায়নি কিন্তু আল্লাহরুল্লা যেহেতু বলছেন যারা নিষেধ করেছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম একদল বানর পরিণত হলো যারা অপরাধ করেছিল আর যারা নিষেধ করেছিল তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিল আর যারা নিষেধ করে নাই চুপ কাপটি মেরে পড়েছিল তাদেরকে তো আল্লাহ উল্লেখই করে নেই হলো উপদেশ কিন্তু হায় আমাদেরকে সময় বলছে আজ আর নয় আবার সুযোগ হলে এই বিজ্ঞ আলোচকদের আবার আসব আপনারা আমরা সবাই মিলে কোরআনের এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি এবং সতর্ক হই আল্লাহ আল্লাহ যে কম ধ্বংস হয়েছে আমাদের জন্য এইরকম বিপর্যয় না আসে আমরা শ্রেষ্ঠ দিন যেমন দিন পেয়েছি সেদিনকে জন্য গুরুত্ব দিই এবং এই দিনে যেন কোনো অনুষ্ঠান না রাখি বরং আমরা যেন এই দিনকে এবারের জন্য ফারিক করে দিই আল্লাহ রবিয়ায় আমাদের সকলের সুবুদ্ধি উদয় দান করুন পৃষ্টি বাংলার পক্ষ থেকে আমাদের সকল অতিথিবৃন্দদেরকে মারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আপনাদের কল্যাণ কামনার আজকে বিদায় আরোজ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা All right. হারাম করে দেন এবং যাওয়ার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব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 रसुल सल्लमे रेखे जावा रिया दर्शे थकुन देख कल साढ़े एगारोटे और भारत पीस टी